প্রযোজনা ও পরিবেশনা করেছে আল فأعوذ بالله من المدارس বাংলাদেশের কৌমী দেহবন্দী দিনী মাদ্রাসার বুনিয়াদ বৃদ্ধি মূল বৃদ্ধি এই দারুলোম হাটহাজারি মাদ্রাসার সালানা মাহভিলের মোহতরম সভাবতি সাহেব উলামায়খরাম তালেবান দীন ও মিলক মোহতরম হাজরান মজলিস আল্লাহ ভা সহানা থালা সূরাবের হে নবী মুহাম্মদ সাল আলাই আপনি বলুন হক এসে গেছে বাতিল নিশ্চিন্ন হয়ে গেছে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 হক এসে গেছে বা নিশ্চিন্ন হয়ে গেছে বা তেলের অভ্যাস হলো নিশ্চিন্ন হওয়া গেছে শিরিক নিশ্চিন্ন হয়ে গেছে শূন্যত এসে গেছে বেদাতের মূল উৎপাটন হয়ে গেছে ইমান এসে গেছে কুভুরী শক্তি আর থাউতি শক্তির সমস্ত সবকিছু হয়ে গেছে কথা খুব লক্ষ্য করবেন হকের মোকাবেলায় বাতিলের কোন অস্তিত্ব থাকতে পারে না কিন্তু শর্ত আছে হকের মোকাবেলায় বাতিল থাকতে পারে না ঠিক আছে কিন্তু হক হরকত করতে হবে মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে হক যদি গদি নিয়ে বসে থাকে হকপন্থীরা যদি গদি নিয়ে বসি থাকে নড়াছড়া নাই হরকত নাই মেহনত নাই শুধু গদিনসী গদিনসী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 তখন খাজা রম্ভ হয়ে গেছে ঠিক নেই ঠিক বলেন যতক্ষণ লাঠি নিক্ষিপ্ত করলেন না জমিনের উপর মারলেন না ততক্ষণ জাতির উদ্দেশ্যে যখন জমিনের উপর মারলেন নিক্ষিপ্ত করলেন ওই মুসা আলাই সালামের লাঠির ভিতরে যখন হরকত আরম্ভ হলো মেহনতার পরিশ্রম আরম্ভ হলো যখন হয়ে গেল সমস্ত জাদুঘরী শক্তিকে ভিতর আলাই আশা লাঠি বিশাল সাফ হয়ে একেবারে নিচ্ছিন্ন করে দিয়েছে ঠিক না ঠিক বলেন অথচ এর আগেও তো মুসা আল্লাহ সাল্লাহাতামের লাঠি ছিল কাজ করে নেই বাতিলকে উৎখাত করতে পারে নাই করে নাই বাতিলকে নিশ্চিন্ন করতে পারে নাই যখন মারলেন জমিনের উপর হরকত আরম্ভ হল বিশাল শক্তি ফেরও ফেরওনের জাদুঘরের ওই শক্তিকে মুহূর্তের ভিতরে একেবারে বিলুপ্ত করে করে দিল নিশ্চিন্ন করে দিয়েছে আমরা হক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 কিন্তু ফেরৌন নমরুদ এবং আবু জাহালের খালো তো দালাল দোসর এখনো আছে কিনা সেরকম কাজ করতে হবে কাজও সেরকম করতে হবে আজ বি হো বা রাহি মোকাই মা পায় আজ বি হো যু ব কর শক্তি হদাজ ঘলিস্তা কর শক্তি মিসলে কলি মোহো আগর মারে কাজ মিসলে কলি মোহো আগর মারে কাজে আব্বি দরখেথুরু সে আতিহাই কি হয়ে আমাদের দিনের জন্য দিনের আস্থায় মেহনত নাই আমাদের দুশ্মন যারা বাতিলপন্থী অনেক অনেক হাজার হাজার দিন ইসলামের দুশ্মনেরা আমাদের এই বিশ্বের মুখে আসে विशेष लक्ष्य करबें कैकटी फेरखा सम्प्रदाय तक एखनो दिन इसलमर सबसायत बड़ा दुश्मन चिन्हित करते दुश्मन और दुस्त दुस्थने पर चिन्हित करते বর্ধমান বাতিল গোষ্ঠী ইহুদি সম্প্রদায় বিস্তারিত মনে হয় একটু ধারণা দিতেছি আমি কারা কারা ইসলামকে মুসলমান জাতিকে বিশ্বের বুক থেকে নিশ্চিন্ন করতে চায় সেখানে পুরানের আয়াত মুসলমানদের সবসাইতে বড় হরা দুসমান শত্রু আমরা এই মুহূর্তে আন্দোলনের আন্দোলনের বীর সেনানি শাহুল হিন মৌলানা মাহমুদুল্লাহ দেহবন্দি রহমতল্লা ডানহাত আল্লাহ মৌলানা ওবায়দুল্লাহ সিন্ডির কথা স্মরণ হলো বড় রাজনীতিবিদ বড় আল্লা বড় মওলানা বড় শিক্ষাবিদ মওলানা ওবায়দুল্লাহ রহমতুল্লা উনি এ কথা পরিষ্কার ভাষায় বলেছেন আমাদেরকে সতর্ক করার জন্য বলেছেন হে বিশ্বের মুসলমান জাতি হে বিশ্বের মুসলমান জাতিরা যদি তোমরা শুনো কোনো জায়গায় সমুদ্রের নিচে দুই মাসের জগটা আরম্ভ হয়ে গেছে সমুদ্রের নিচে দুই মাসের জগড়া আরম্ভ হয়ে গেছে বোয়াল মাস জগটা আরম্ভ করেছে অথবা রুই মাস আর বোয়াল মাস জগড়া আরম্ভ করেছে এই সংবাদ যদি তোমাদের কানে আসে ওবায়দুল্লাহ সিন্দি বলতেছেন তখন তোমাদের মনে করতে হবে এই দুই মাসের ঝগড় কত মূল্যবান বর্তমান সারা বিশ্বে যত সন্ত্রাস যত দুর্নীতি বিরাজমান চলতেছে আপনারা দেখতেছেন আমরা দেখতেছি বিশ্বের সমস্ত সন্ত্রাস আর দুর্নীতির গোড়ায় শুনেছিস ওদের কি কর্মকাণ্ড, ওদের কি অবস্থা কি কর্মকান্ড কিষড়যন্ত্র ওইগুলো বিস্তারিত করার সময় নাই দুই নম্বরের শত্রু পন্থী মুসলমানদের দুই নম্বরের বলেন খারাপ খ্রিস্টান এগুলো তো কোরআনে পড়া কোরআনের ফাথায় ফাথায় আর খ্রিস্টানের কথা ওরা যে আমাদের বিরুদ্ধে দুশ্মনী ষড়যন্ত্র করতেছে আল্লাহ তালা তো দেড় হাজার বছর পূর্বে পুরাণের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঠিক নেবে ঠিক বলেন না কিন্তু আমরা তো বুঝতেছি না সরকারও বুঝে না সারা বিশ্বের কোন সরকারও সরকার বুঝতেছে না আরব বিশ্ব আমাদের সম্মানিত আরব বিশ্ব আমাদের মহতরম সম্মানিত এক সবার কিন্তু দুঃখের সহিত বলতে হয় ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র আরব বিশ্ববাসীরাও বুঝতে পারে না ঠিক নেবে ঠিক বলে বুঝার চেষ্টা করে না কোন ধ্বংস হলেও আমাদের কি আসবে যাবে আফগানিস্তান ধ্বংস হলেও আমাদের কি আসবে যাবে আমরা তো সহি সালামত থাকবো আমরা তো শান্তিতে থাকব এরকম ধারণা করেছিল কোনো আরব দেশ কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে এইসলমানদের উৎখাত ঠিক বলেন না মাসকানে গেছে পাকিস্তান কাউকে ছাড়বে না তোমরা মনে করো করেছ আফগানিস্তান চলে সমস্যা নয় আমরা শান্তি থাকবো এখন কি এখন তো প্রমাণ হয়ে গেছে এইসলমানো আরে তোমার ই দা শেতা থাকবি যারা সরকারও বুঝতে হবে আলিমারও বুঝতে হবে কোথায় কিশোরযন্ত্র মুসলিম মিললকে উৎখাত করার জন্য যা আল্লাহ ১৯৯০ সালের ঘটনা সিঙ্গাপুর এগুলোর গোপন তত্ত্ব আমাদের রাখতে হয় উনিশশো সালের ঘটনা সিঙ্গাপুরে এক বিশাল খ্রিস্টান ফাদরি সমাবেশ হয় বলতে ধর্মগুরুকে বোঝায় তারা সে সমাবেশে প্রস্তাব পাশ করেছে দুই সালের ভিতরে ভিতরে সারা বিশ্বের আনা সেখানা তাদের ধর্মগ্রন্থ বাইবেল প্রসার করবে বলেন নাউজ আর যেখানে বাইবেল সেখানে পবিত্র আর না। তাদের ধর্মগ্রন্থ বাইবেল প্রসার হবে কোরআনকে বিতাড়িত করা হবে না ওদের পরিকল্পনা এ পরিকল্পনা এ পরিকল্পনা বাস্তবায় বাস্তবায়ন না হলেও কিন্তু তাদের পরিকল্পনা তো আছে কত বড় ষড়যন্ত্র আসমানের নিচে জমিনের উভরে একমাত্র সহি আসমানে বাইবেল আর কোরআন শরীফ এটা অশুদ্ধ খিতাব না বাইবেল শুদ্ধ না কোরআন শুদ্ধ তেমনি এইখানে বসে থাকলে হবে এগুলো প্রচার করতে হবে তো কথা তারা তো বলতেছে আমাদের দাবি একশোবার আমাদের কিতাব বাইবেল এটা কোনো আসমানি কিতাব নয় এটা কোনো আসমানি কিতাব নয় এটা অশুদ্ধ কিতাব ডাঙ্গা কিতাব ফসা কিতাব ঠিক বলেন কেন আমি বাইবেলের আয়াত শুনাব ভাই সুজাঙ্গুলে কি উঠে না আয়াত বাইবেলের বিভিন্ন জায়গায় আয়াত আছে লুতালাম একজন বড় নবী ছিলেন লালাম সম্পর্কে বাইবেলের আয়াত লুথনে শি किया है। হিবাই একজন নবী মত মত পান করতে পারে তাদের দাবি হলো বাইবেলের আয়াত উর্দু বাইবেল আমার কাছে আমরা সব কিতাব রাখি রাখতে হয় লুতালাম লুতালাম মত পান করে মদ পান করে নিজের কন্যার সাথে নিজের কন্যার সাথে করেছে কত বড় জগন হামলা হামলাজনক কথা ভাই একজন নবীকে জেনা করতে পারে মতপান করতে পারে তাহলে যে বাইবেলে নবীর সাথে কোন সন্দেহ আছে জ্বালিয়ে দিবেন যেখানে বাইবেল হাতে আসবে মেজের আগুন দিয়ে আপনার একেবারে জ্বালিয়ে দিবেন হবি কিতাব খ্রিস্টান ফাদরিরা বড় সে আনা এখন তারা বাইবেলের বাইবেল লেখে না প্রসার করার জন্য বাইবেলের নাম দিয়েছে করতেছে। এনজিও বিদেশি এনজিও সংস্থার মাধ্যমে এনজিও সংস্থার মাধ্যমে দান আর অনুদানের সে দু দিয়ে বাইবেল প্রসার করতেছে এখন বাইবেল লেখে না কি লেখে বলেন এঞ্জিল খোদার কসম তাদের এই বানাওয়ট ইঞ্জিল মিথ্যা ইঞ্জিল এটা ওই ইঞ্জিল নয় যে ইঞ্জিল আল্লাহ তালা ঈসা নাজল করেছেন তাদের এই বাইবেল ওই নয় যে থরাত আল্লাহ তালা মু করেছেন তাদের এই বাইবেল ওই সবুর নয় যে সবুর আল্লাহ তালা দাউদ আলাহার নাজল করেছেন সেই সবুর থরাত ইঞ্জিল এক কথা বর্তমান বাইবেল আরেক কথা কত বড় বস্তাহি আল কোরআনের সাথে তাহলে মুসলমানদের দ্বিতীয় শত্রু খ্রিস্টান মুসলমান জাতির মুসলমান জাতির তিন নম্বরের শত্রু হল উগ্রভন্তী হেন্দুরা কথা আমার বলতে হয় উগ্রবন্থী একটা শব্দ বাড়া দিছি উগ্রভন্তী হেন্দুরা মুসলমানদের তিন নম্বরের দুশ্মান ঠিক নামে ঠিক বলেন হিন্দু এবং শুধু তা নয় এ দেবনারায়ণ পবিত্র আল কোরআনের বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফের বিরুদ্ধে 90 शरीफर बिुदे मामला ग्रहण कर फेले আমাদের বিশ্বে বাংলাদেশ বদনাম হয়ে গেছে ঠিক নেই ঠিক বলেন ভাই পবিত্র কোরআনের বিরুদ্ধে কি মামলা করা যায় করলে কি আবার গ্রহণ করা যায় আহ ঠিক বলেন অনেক প্রমাণ আছে আমার কাছে ধরো মুসলমানদের দুশ্মন তখন যখন আল কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের করলো এ দেবনারায়ণ তখন এই দেবনা এ দেবনারায়ণকে ও মুসলিম শক্তিরা এই দেবনারায়ণকে বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান বানিয়েছে বিশ্ব বলেন না বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান মামলা দায়ের করতেছে পবিত্র আল কোরআনের বিরুদ্ধে তখন আমি বলেছিলাম বলেছেন এ দেবনারায়ণ বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান নয় সে তো আসলে বিশ্ব সন্ত্রাস পরিষদের তুবি। বিশ্বের অবস্থা নিয়ে কিছু বাস্তবতা সম্পর্কে আলোচনা করার জন্য এ আয়ত্তলা করেছি এখানে তো বিস্তারিত বলার সময় হয় না একটু একটু আমাদের জানতে হবে মুসলমানদের প্রথম কাতারের শত্রু ইহুদি মুসলমানদের দ্বিতীয় কাতারের শত্রু খ্রিস্টান তৃতীয় শত্রু কারা একটা একটা ঘটনা বলতেছি প্রমাণ দেওয়ার জন্য তারা দেশ শত্রু এটার প্রমাণ দেওয়ার জন্য বাবরী মসজিদের ঘটনা আমি আর বলবো না বাবরি মসজিদের সেই দুঃখজনক ঘটনা আর বলার দরকার নাই আপনারা সকলে জানেন সেটাও হিন্দুদের ব্যবহার সেটাও হিন্দুদের কি ব্যবহার মুসলমানদের চতুর্থ শত্রু হলো ঠিক বলেন কত বড় দুশন মলুন ফেরখা এখানেও থাকতে পারে খা দিয়ানি থাকতে পারে গোয়েন্দা খাঁদিয়ানিদের গোয়েন্দা এখানেও থাকতে পারে আমাদের খেলা আছে আমরা কি আলোচনা করি না করি জানার জন্য কোনো ফরোয়া নাই কোনো ভয় নাই আমরা হক কথা বলতে হবে আমাদের ঠিক না গোয়েন্দা এখানে থাকতে পারে মুসলমানদের তাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেন তাদের নবীকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কে সে মির্জাকে সে বসাতে মির্জা গুলাম আহমদ কাদ ফর বাসা ঘোষণা দিয়েছে মুহা হিম সেখানে কে বলেন কোরআন শরীফুলি থাকতে পারে তার দাবি হলো মুসলমানদের এই কোরআনে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 আল্লাহর আরস থেকে নয় রহমানের আরশো থেকে নয় শয়থানের আরশো থেকে ওই আসতো কিন্তু কার আরো থেকে শয়থানের আরস দুই রকম একটা হলো রহমানের আরস আল্লাহর আরস আরেকটা হলো শয়থানের আরশো ইংরেজের নবী মির্জা গুলাম কাদিয়া নিয়ে লিখেছে বলুন মির্জা গুলাম মাহমুদ কানি বলেছে আমি এই ইংরেজ সরকার এই ব্রিটিশ সরকার এই ইংরেজ সরকারের পক্ষে সমর্থনে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 ভারতবর্ষের মুসলমানদেরকে বিভক্ত করার জন্য ভারতবর্ষের মুসলমানের ভিতরে বিভক্ত সৃষ্টি করার জন্য কম বক্ত লাল কুত্তা ইংরেজ দুইটা ফার্কেট করেছে দুই রকমের ষড়যন্ত্র করেছে এক ষড়যন্ত্র হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দাঁড় করা দিছে খারা ঘরে দিছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দাঁড় করা এই ইংরেজ সরকার রেজা খান বেরলভী এই বেদাত পন্থীদের আপনার ধর্মগুরু মৌলভী আহমদ রেজা হা বেরলভী বলেন ওদেরকে বলেন গিয়ে কোন আপত্তি নেই এক দালাল হলো মির্জা গুলাম খাদিয়ানি আরেক দালাল হলো মৌলবী আহমদাহ মুসলমানদেরকে আহমদের জাহাব এই ইংরেজ ভারতের মুসলমানদেরকে দুই বাঘে বিভক্ত করে করে দিয়েছে এক বাঘের নাম হলো ওয়াহাবি আরেক বাঘের নাম হলো সুন্নি ঠিক নিক বলেন ওয়াহাবি সুন্নি এটা ইংরেজের ষড়যন্ত্র ওয়াহাবি সুন্নির এই বিভক্তি এটা লাল কুত্তা ইংরেজের ষড়যন্ত্র এক দলকে বানাইছে ওয়াহাবি আরেক দলকে বানাইছে কি আসলে ইংরেজ যেই দলকে ওয়াহাবি বানাইছে তারা ওয়াহাবি নয় আর যাদেরকে নাম দিয়েছে তারা নয় বলে আসলে যা যাদেরকে ওয়াহাবি, যাদেরকে তারা ওয়াহাবি বানাইছে তারাই প্রকৃত সুন্নি আর যাদেরকে তারা সুন্নি বানাইছে তারা একেবারে পিওর বেদাতী মোকাবিলা স্বাভাবিক তখনও ছিল এখনো আছে মির্জা গোলাম কাদিয়ানি ইংরেজের বড় দালাল বলেন ইংরেজের কি মির্জা উলাম কাদিয়ানির একটা ঘটনা শোনেন দুঃখের সহিত বলতে হয় রাঙ্গামাটির রংপুর রং রংপুরের ঘটনা মহল্লা মহল্লা মহল্লা মুসলমান মোহল্লাকে মহল্লা মুসলমান কাদিয়ানি হইতেছে বা এগুলো যদি বলা না হয় হিন্দুর মতো কাভের নয় খ্রিস্টানের মতো কাভের নয় ইহুদের মতো কাহের নয় তার সাঈদ আরো মারাত্মক কাভের অর্থাৎ মূর্ত কাভের বলেন কি কাভের এমনে কাহের আর মূর্তৎ কাহের বেশ কম আছে কাদিয়ানি শুধু যারা মুসলমান থেকে কাদিয়ানি হইতেছে তারা শুধু কাবের নয় কি রকম কাবের বলেন না যারা মুসলমান থেকে এগুলো তো জানাজানি করতে হবে মির্জা কুলাম আহমদ কাদিয়ানি কে তার পঞ্চাশ বছর বয়স তার খানদানের এক যুবতী মহিলা মোহাম্মদী বেগম সুন্দরী সেই মহিলার দিকে তার নজর গেল প্রস্তাব দিয়েছে মোহাম্মদী বেগমের আব্বাকে আব্বাকে প্রস্তাব দিয়েছে আপনার কন্যা কন্যা মোহাম্মদী বেগমকে আমার কাছে সাদী দিতেই হবে দিতেই হবে কেন সাদী তো আসলে সাদী তো আমাদের আসলে আল্লাহর আর সেভাবে গেছে কোথায় হয়ে গেছে বলেন না আল্লাহর আর শুরু গেছে আল্লাহ তালা ফায় করে ফেলেছে আপনার কন্যা আমার স্ত্রী আমি আপনার জামাই জামাই সাদি দিতে হবে কিন্তু তার কুচরিত্র তার বেঈমানি তার কুহুরি এগুলো তো মোহাম্মদী বেগমের আব্বা জানে একই খানদানের মানুষ মোহাম্মদী বেগমর আব্বা এই প্রস্তাব গ্রহণ করে নাই করে নাই অস্বীকার করেছে যে কোনো অবস্থায় আমি তোমার কাছে আমার মেয়ে কন্যা মোহাম্মদ বেগমকে শাদি দিতে পারবো না তখন মির্জা গুলাম তা দিয়ে বসে ডুলতে ডুলতে ডুলতে ডুলতে ডুলতে ডুলতে দাবি করেছে না না শাদি তো দিতেই হবে কারণ আল্লাহ তালা আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন মুহাম্মদি বেগম আমার স্ত্রী আমি মোহাম্মদ বেগমের স্বামী ওহির এবার শোনেন ওহির বাস্য শোনেনা জউদিল্লা এগুলো হলো মির্জা গোলাম গোলাম খাদিয়ানির গরম গরম ওহি গরম গরম কি ওহি আমাকে আল্লাহ তালা বলেছেন হে মির্জা গোলাম খাদিয়ানী তোমার কাছে মোহাম্মদ বেগমের শাদী হয়ে গেছে আমি আল্লাহর ফয়েসালা আমি হোদার ফায়সালা আমি আল্লাহর ফয়েসালা পরিবর্তন হয় না আহ তফ দিইলে আমি আল্লাহর ফয়েসালা কি হয় না ওই আস ও স্বাদ বহি বুঝলেন না এবং এবং মির্জা কুলাম কাষ্যৎ বাণী করেছেন করেছে যদি মোহাম্মদী বেগমকে আমার কাছে সাদী দেয়া না হয় তাহলে যে স্বামীর কাছে যে ফুরুষের কাছে যে ফুরুষের কাছে এই মোহাম্মদী বেগমকে সাদী দেয়া হবে সে ফুরুষ সে স্বামী আড়াই বৎসর তিন বৎসর ভিতরে মারা যাবে মারা যাবে আমার ভবিষ্যৎবাণী কে বলেছে বলেন না বলাম গা দিয়ে আড়াই বছর তিন বছরের ভিতরে ওই মোহাম্মদী বেগমের ওই স্বামী মারা যাবে যদি আমার কাছে সাদী দেওয়া না হয় শেষ আমি মারা যাবে আড়াই বছর তিন বছর সাংবাদিকরা অবিক্ষা সমস্ত মানুষ অবক্ঞা মানবাদ সাংবাদিকরা অবক্ষা কি হয় না হয় একটু দেখব তার ভবিষ্যৎবাণী ফুরা হয় কিনা। এবং মির্জা কলাম কাদিয়া নিয়ে একথা দাবি করেছে আমি যদি আমার এই ভবিষ্যৎবাণী যদি ফুরা না হয় তাহলে প্রমাণ হবে আমি মিথ্যা নবী মানে আমি কি সব কথা বলেছি এগুলো আপনারা নোট করবেন তার কিতার থেকে বলতেছি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 তাহলে এই মির্জা গুলাম কাদিয়ানির ভবিষ্যৎবাণী কি সত্য হলো না মিথ্যা হল কোনো নবীর ভবিষ্যৎবাণী বাস্তব নবীর ভবিষ্যৎবাণী কি হতে পারে না বলেন না মিথ্যা হতে পারে না ভবিষ্যৎ বাণী মিথ্যা হলে সেই নবী বন্ড নবী ঠিক নবী ঠিক বলেন সর্বস্বর কৌল গলত ঔর ঔর সবই কাম গলত সর্বস্বর কৌল গলত ঔর সবই কাম গলত দিন গলত রাত গলত শুভ গলত শাম গলত ভণ্ড আরে তোর সকাল সন্ধ্যা তোর সরাব খানা বুল তোর সরাবের পাত্র বুল তোর সরাব পরিবেশনকারী ভুল তোর আগাগোড়া ভুল ঠিক নে বলেন না তোর ভবিষ্যৎ বল তাহলে মুসলমানদের শত্রু শত্রু সাত নম্বরের শত্রু সাত নম্বরের দুশ্মন খারাপ না এখন আমার টাইম শেষ বলতে পারবো না আর ফোন নম্বর নম্বরে শত্রু হলো এই সব কিছুর খুশি খারা বলেন না সিয়া আমি ওই জমাতে সতর্ক করে বলবো ওই জমাতে ওই দলকে আমি সতর্ক করে বলবো আপনারা শিয়ার দালালি করবেন না টিং বলেন বিস্তারিত বলার সময় নাই শুন গেল হ্যাঁ ষষ্ঠ মুসলমানদের ষষ্ঠ দুশ্মন মাজার ব্যবসায়ীরা বলেন ষষ্ঠ দুশ্মন বিস্তারিত বলার সময় নাই এই আটরসী এই ভান্ডারী এই ওরা আসলে ইম্যানের ডাকায় বলেন ইম্যানের কি ওরা সব ইমানের ডাকায়, ইমানের ডাক মুসলমানদের সাত নম্বরের দুশ্মন কত কয় নম্বরের সপ্তম দুশ্মন হলো আমাদের দেশের বেদা আমাদের দেশের কি বেদাত পন্থীরা নবীর প্রেমের নামে নবীর নামে নামে, নবীর আনিত শরিয়ত কে মুহূর্তে মুহূর্তে জবাই করতেছে ঠিক নাম দিয়ে শুননি আনিত সুন্নতকে জবাই করতেছে নবীর এসো প্রেমের নামে নবীর আনিত শরিয়ত কে একবারে জবাই করতেছে নিশ্চিন্ন করতেছে আর তাদের নাম হলো সুন্নি তাদের ঠিক না বেঠিক নাম হলো নবীর প্রেম কসম।